السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على الشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين و بعد شاماني تو داشتك بندو دوريو كاتحه زي دیکھاني بوشي آما درونشتان دیکھسين شبه كي شادر شبه چتانات چه داشتك بندو امرا الله امام ابو جعفر تحاوی رحمت الله اللح لجيتو بيان وعتقاد اهل السن والجماع আহ জামাতদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়ালুক আমরা পুনরুত্থান ইমান রাখি তারপর তিনি বলেছেন ওয়াবির সেরাতি এবং সেরাতের উপর ইমান রাখি দর্শক কিন্তু আমরা গতভাবে বলেছিলাম যে সেরাত রে ইমান রাখা গুরুত্বপূর্ণ একটি ইমানের একটি বিষয় এই যেটা না রাখলে ইমানদার হওয়া যায় না এই যে কোরআন এবং সুন্না বিষয়টি আলোচিত হয়েছে करीमेर प्रत्येक करीम के प्रत्येक सबाईमार देते काफेर दिए हाथ पा जहां नाम निक्षिप्त আমাদেরকে জান্নাতে যেতে হলে প্রত্যেক ইমানদারকে জান্নাতে যেতে হলে জানের পিঠের উপর দিয়া পার হয়ে তারপর জান্নাতে যেতে হবে এটা আল্লাহ তালা কোরআন কারিম বলে দিয়েছেন আল্লাহ তালা বলে সুমনজি লীনা তাকাও ওয়ানাদমি না ফিহাজি সিয়া তারপর যারা তাকা অবলম্বন করবে তাদেরকে আল্লাহ তালা সেখান থেকে উদ্ধার করবেন তারা তিনি সেখান থেকে সুলসেরাতের উপর দিয়া পার হওয়ার পরে সুলসেরাতের উপর দিয়া পার হওয়ার পরে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে দিবেন দর্শকবিন্দু এখানে ফুলসারাতের উপর দিয়ে পার হওয়ার পরেই সব জান্নাতে চলে যাবে এর মাঝখানে আরো একটা জিনিস আসছে যেটা সাধারণত বর্ণনা করা হয় না সেটা নাম হচ্ছে কান্তরা হচ্ছে ছোট ফুল বড় ফুলকে সেরাত বলা হয় বা সেটার পরে ছোট ফুল একটা আছে সেটাকে বলা হয় কান্তরা এটার ব্যাপারে হাদিসে আসছে কোরআন ক্যারিমিসে সরাসরি আসে নাই হাদিসে আসছে বুখারিতে আসছে আবু সহির আলু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সালাম বলেছেন ইদা খালুসল মেনু নামিন্নার যখন ইমানদারগঞ্জারগঞ্জ জাহান নাম থেকে মুক্তি পাবে অর্থাৎ তারা যখন সেরাত পার হয়ে আসবে হ্রবেশু বেকান্তলা তিন বাইনাল জান্নাতার তখন তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কান্তলার মধ্যে তারা আটকা পড়বে অর্থাৎ আর একটু জায়গা বাকি আছে যে জায়গাটা এটা হচ্ছে জান্নাত এবং জাহান নামের মাঝখানে এটা খালি জায়গাকে এখানে আটকা পড়বে এখানে রাখা হবে এটা জাহান নামের পরে সেরাত সিরাত পার হওয়ার পরে সেটা আটকা পড়বে সেখানে কি হবে রসুল্লাহম বলেছেনিয়া তখন পরস্পরের মধ্যে নিজেদের মধ্যে জুলুম যেগুলি হয়েছে সেগুলোর পরে একে অপরের প্রতিশোধের ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ মানসিক যে সমস্ত কষ্ট তাদের মধ্যে ছিল পরস্পরের প্রতি মনোমালিন্য ছিল এক অপরের বিদ্বেষ ছিল একে অপরের প্রতি কোন রকম হিংসা ছিল সেগুলো তাদের মধ্যে যে মনো কারণ হয়েছে সেগুলোর প্রতি আল্লাহ সেগুলো শেষ না করে তা কাউকে জানাতে যেতে দিবেন না এই জন্য বলেছেন ভাইয়া তাক হুমফিদুনিয়া দুনিয়ার বুকে তাদের মধ্যে সমস্ত ব্যাপারে পরস্পরের প্রতি জুলুম হয়েছে সেগুলো তিনি সেখানে প্রতিশোধ নেবেন কেসাস করবেন হাত্তাই হুদীবু নক তারপর সেখানে কেসাচ হওয়ার পর যখন তারা পরিপূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং সেখানে স্বচ্ছ হবে উদ্দিন আলহম ফি দুজান তখন তাদেরকে জাননাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে ফাল্লাদি নে আহাদুহুম বিমানি আদাল তখন যখন জানতে প্রবেশ করবে তখন যার হাতে আমার নবসা অর্থাৎ আল্লাহ আল্লাহ শপথ করে তিনি বলছেন তোমাদের যে কেউ তার জায়গাটি জান্নাতে তার জায়গাটি এমন ভাবে চিনতে পারবে নিজের দুনিয়ার বাড়ি চিনতে যা যেমন অসুবিধা না হয় তেমনি ভাবে জাননাতে তার জায়গাটি চিনতে তেমনি কোন অসুবিধা হবে না এটা হচ্ছে হচ্ছিল রসোল্লাহাম হাদিস এদারা বোঝা যাচ্ছে যে ইমানদাররা যদি ফুলসারাত পার হওয়ার পরেও সেরাত পার হওয়ার পরেও তারা আরেকটা জায়গায় আটকা পড়বে সেটা নাম হচ্ছে কান্তারা এবং সেখানে তাদেরকে পরিপূর্ণভাবে পরিষ্কার হতে হবে তারপরে তারা জানলাতে যাওয়ার জন্য উপযুক্ত হবে কাতার রহম্লা বলেছেন যে তারা দুনিয়াতে যে এমনভাবে ছিল যে মনে হয় যেন দুনিয়াতে তাদের বাড়ি যেভাবে চিনত এইভাবে তারা চিনবে আখেরাতে তাদের বাড়ি বাড়িঘরকে চিনবে অর্থ হচ্ছে যেভাবে একটি মানুষ দুনিয়াতে জুমাতে যায় জুমা থেকে আসার পর দেখে যে জুমা চলাতে গেছি আসে দেখি তার বাড়ি চিনে এমনিভাবে তেমনি তারা তখন কান্তরা পার হয়ে যখন জাননাতে যাবে তাদের মনে হবে যে এখন তো আর বেশি এই বেশি সময় নয় আমি কিছুক্ষণ সময় বাইরে কাটাইছি আবার আমার জায়গায় ফিরে এসেছি এই জান্নার জন্য আমার জন্য আল্লাহ তালা তৈরি করেছেন এভাবে আল্লাহ তালা এই এর আগে যতক্ষণ না পরস্পর মধ্যে তাদের অধিকার পরস্পর প্রতি হিংসা বিদ্বেষ পরস্পরের প্রতি কোন রকমের মনমালিন্য এগুলি শেষ না করে ততক্ষণ জান্নাতে কাউকে দিবেন না অন্য এক হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন লাহুল আহাদিন আহলতা ইয়দকুল জান্না ও আহাদিন আহাদিন কেবালাহু মজলিমা রসল্লা সাল্লা মাজালামা রসোল্লাম বলেছেন যে কেউ জান্নাতি জান্নাতিদের কেউ জান্নাতে প্রবেশ করতে পারা বৈধ হবে না অর্থাৎ জানাতে যাবে না কখনো জান্নাতের দিকে যেতে পারবে না জান্নাতি জানাতে প্রবেশ করতে পারবে না যদি কারো তার উপরে কোনো কেবলাহ মজলামা যদি তার কোনো জুলুম থাকে কারো উপরে এই জুলুম নিয়ে জান্নাতে যেতে পারবে না অর্থাৎ আপনি এটাও মনে করার কোনো কারণ নেই যে জাননাতে চলে যাবেন অপরের হক আপনার ওপর রয়ে গেছে বেশি বেশি আমল করার কারণে থ্রীড়া মাফ হয়ে গেছে এরকম না জুলুম মুক্ত হতে হবে পরস্পর পরস্পরকে ক্ষমা করে দিবে তারপর শুধুমাত্র তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন তিনি বলেছেন যে আমার কাছে পৌঁছে একটি বর্ণাশী হচ্ছে ইউফ বাসু আহ বারদামা ইয়া সেরাত তারা যখন সেরাত পার হবে জান্ন আটকে দেওয়া হবে হাত যতক্ষণ না নেওয়া হবে লেবাধিমিম জলামা তিমিয়া এক দুনিয়ার বিকে সমস্ত অবিচার হয়েছিল অবিচারগুলোর প্রতিকার সাধন করার পরে শুধুমাত্র তারা জাননাতে প্রবেশ করতে পারবে ওয়েদগুলোর জান্নাত্তালাই সফি কুলুবি আলা জানাতে এমন অবস্থায় প্রবেশ করবে যে দুনিয়ার বুকে যে যা হয়েছে এগুলির কারণে পরস্পরের মধ্যে কোন রকমের হিংসা বিদ্বেষ কোন রকমের এক অপরগত শত্রুতা কিছুই থাকতে পারবে না এটা প্রমাণ করে যে ইমান দ্বারা জান্নাতে যেতে হলে তারা পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে একেবারে পরিষ্কার হয়ে ইমান দ্বারা তারপর শুধুমাত্র জাননাতে প্রবেশ করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কোন জায়গায় অনেকে না একটি হচ্ছে জাহান্নামের উপর দিয়ে আর একটি হচ্ছে জান্নাতে যাওয়ার শ্রেণী দুইটা আলাদা আলাদা জিনিস থাকবে বস্তুত এফারে কোন সরাসরি কোনো হাদিস আসে আসে নাই জন্য আমরা কোনটাই নির্ধারণ করছি না আমরা শুধু এটাই বলব আল্লাহ আলম আল্লাহ ভালো করে জানেন যে কোন জায়গায় সেটা তিনি নির্ধারণ করবেন তবে হাদিসের অনুসারে দেখা যায় যে হাদিস অনুসারে বোঝা যায় যে সেটা হবে সে পরে সেরাতের ফলে সেটার সাথে লাগানো হতে পারে আলাদা হতে পারে এতে কোনো আমাদের কোন সমস্যা নেই মূল কথা বিশ্বাস করতে হবে যে অবশ্যই সেটা জান্নাতে যাওয়ার আগে জান্নাতে যাওয়ার আগে কারণ বলেছেন হর্বিশ কান্তরা তিন বেইনাল জান্নাতার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি কান্তার মধ্যে তাদেরকে আটকা পড়বে তাহলে বোঝা গেলো সেরাত পার হওয়ার পরে কিন্তু সেরাত পার হওয়ার পরে আলাদা একটি জিনিস এটাই হচ্ছে সবচেয়ে বেশি বিশুদ্ধ মত যেখান থেকে কেউ বাদ যাবে না জাহার নামে আবার ফেরত যাবে না বা কষ্ট হবে না কিন্তু এখানে তারা আটকা পড়ে যতক্ষণ না তারা জান্নাতের ব্যাপারে তাদের কোন পরিপূর্ণ পরিপূর্ণ কালবে সালিম নিয়ে তারা আল্লাহ সামনে উপস্থিত না হবে তাদের কোনো জান্নাতে যেতে পারবে না এই জন্য আল্লাহ তারা বলেছেন ইল্লাহমান আতাল্লাহ বে কাল বিন সালিম যতক্ষণ না আল্লাহর সাথে কালবে সালিম নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে অতক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে জান্নাতে দিবেন না আল্লাহ তাকে জান্নাতে দিবেনা আলা জন্য জান্নাত আমি আলাদা করে নিয়েছি তারা ভাই ভাই হিসেবে জান্নাতের মধ্যে তারা অবস্থান করতে থাকবে অন্য এক হাদিসে লম্বা এক হাদিসে হাদিস্ট সনাতের মধ্যে সমস্যা হাদিস্টের মধ্যে এভাবে আসছে ইনফি জাহান্নানাতের জাহান্নার মধ্যে একমন একটি জিসির আসার বিভিন্ন ছোট ছোট ফুল আছে বড় ফুলের মধ্যে ছোট ছোট অংশ ফুল ছোট ফুল আছে এটা হাদিসে আসছে কিন্তু হাদিসটা দুর্বলের জন্য আমরা সে বলতে চাচ্ছি না যে অনেকগুলো কান্তারা হবে এ পরে কোনো সরাসরি দলি কান্তারা হবে যেখানে আটকা পড়বে সবাই যতক্ষণ না তারা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার আর কোন সুযোগ থাকবে না যতক্ষণ পরিষ্কার হওয়ার পরে তখন পর্যন্ত তাদেরকে জাননাতে দেওয়া হবে পরিষ্কার হওয়ার পরে পরিপূর্ণ হবে তখন শুধুমাত্র তাদেরকে জানাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে দর্শক কিন্তু আমরা আলোচনা করছিলাম যে জান্নাতে যাওয়ার আগে অবশ্যই প্রত্যেকে বয়স্ক আর পরিচ্ছন্ন হয় তারপর শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে এর আলোচনা ইনশাআল্লাহ যখন জান্নাতে কীভাবে প্রবেশ করবে জাননাতে কি কী আসে না সে বিষয়ে আলোচনা করব এর আগে আমাদের এখন আলোচনা করতে হয় যে ইমানদাররা তো জান্নাতে যাবে কিন্তু গুণাগার ইমানদার যারা তারা তো জাহান্নামে পড়ে গেছে অর্থাৎ যখন তারা পার হচ্ছিল জাহান্নামের উপর দিয়ে তখন তারা এক সময় জাহান্নামের এমন জায়গায় পড়ে গেছে যেখান থেকে যে জায়গাটুকু ইমানদারদের জন্য সুনির্দিষ্ট আল্লাহ তালা কাফের এবং ইমানদার উভয়কে একই রকম জাহার নামে ফেলবেন না আল্লাহ তালা করিম বলে দিয়েছেন যে মা আলাকুম কাইফাত হাকুমন তোমাদের কি হল আফানা জল মুসলিমিনা কাল মুজিরমিন মা আলাকুম কাইফাত হাকুমন আমি কি মুসলিমদেরকে মুজরিমদের একই রকম করব তোমাদের কি হল এরকম কেন তোমরা বিচার করছো এর অর্থ হচ্ছে যে ইমানদারদের ইমানদারদের যে জাহান্নাম এবং কাফেরদের জাহান্নাম সব একরকম হবে না ইমানদারদের জাহার নাম হবে এমন একটি জায়গা যেখানে তারা কাফেরদের জাহান নাম থেকে ভিন্নতর সেখানে শাস্তিও সেরকম হবে না কিন্তু সেই রকম শাস্তি তাদের হবেই কিন্তু শাস্তি হলেও সে শাস্তির পরে তারা সেখান থেকে বিভিন্ন কারণে তারা বের হতে পারবে বের হওয়ার কারণ বিভিন্ন কারণ রয়েছে এক হচ্ছে সুপারিশ দ্বিতীয় হচ্ছে রব আলমিন রহমত এই দুইটি কারণে তারা সেখান থেকে বের হতে পারবে আমরা এর হচ্ছে হয় এই সাফাহাতের জন্য দুনিয়ার অনেক মানুষ দোয়া করে থাকে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে সুপারিশ আমাদের নসিব করো দোয়া করে থাকে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমরা অনুরূপভাবে এই দোয়া করাটা বরং অনেক সময় এটা সুনতার মধ্যে পড়ে যে আল্লাহ তার সুপারিশ আমাদের নসিব করো কারণ রসুল্লাহ সাল্লাহাম এই সুপারিশ পাওয়ার জন্য কিছু মাধ্যমও বলে দিয়েছেন যে কি কাজ করলে রসুল সুপারিশ পাওয়া যাবে সেটাও বলে দিয়েছেন এবং রসলাসম তিনি যে উন্মতের জন্য রেখে দিয়েছেন সুপারিশটি সেটাও তিনি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আমরা ইত্যুপূর্বে আলোচনা করেছিলাম যে প্রথম যে হাসলের মাঠের প্রথম যে অবস্থা সে অবস্থা থেকে উত্তরণের জন্য মাহমুদুর রসল্লা সাল্লাহ আসলামের সাফায়াতুল রজমা লাগবে বড় সুপারিশটি লাগবে বড় সুপারিশির পরে তারপর যখন বিচার হবে হিসাব নিকাশ হবে সেরাত পার হবে সবকিছু হওয়ার পরে দ্বিতীয়বার আবার যখন অনেক বন্ধুরা যারা জান্নাতে চলে যাবে তাদের বন্ধুরা যেতে পারেনি অনেক আত্মীয় চলে গেছে জাননাতে তারা অন্যান্য আত্মীয়রা যেতে পারেনি অনেক ভাই চলে গেছে জান্নাত ভাই যেতে পারেনি অনেক বোন চলে চলে গেছে জান্নাত তার বোন যেতে পারেনি এবার প্রত্যেকে দেখবে যে তাদের একটা অংশ জান্নাতে গেছে আরেকটা অংশ জান্নাতে যেতে পারেনি পরস্পর মধ্যে তখন তারা একটা অভাব অনুভব করবে যে আমার ভাই গেল আমি যেতে পারি নাই আবার তাদের মধ্যে ইমানদাররাই বলবে যে আমাদের সাথে সালা তাদী করত সে যেতে পারেনি এই জন্য তাদের মধ্যে একটা অভাব বোধ কাজ করবে এমন তো অবস্থা আল্লাহ রহম আল্লাহ বলে পক্ষ থেকে তাদেরকে সুপারিশের অনুমতি দেয়া হবে বিশেষ করে যারা এই এই সুপারিশের অনুমতির হকদার এরকম লোকদেরকে সে অনুমতি দেওয়া হবে করেন এবং শুনে দেখা যায় সুপারিশ যারা করবেন সুপারিশ যারা করবেন তারা হচ্ছে নবীন এরা সুপারিশ করবেন কিন্তু কেউই বিনা অনুমতিতে সুপারিশ করবে না বিনা সুপারিশ করবে না দর্শক কিন্তু আমরা এটার উপরে আলোচনা করেছি সুপারিশের জন্য শর্ত আছে এক নম্বর আখেরাতের সুপারিশের জন্য শর্ত হচ্ছে এক নম্বর যে আখেরাতের সুপারিশ হতে হবে অবশ্যই এমন লোকদের জন্য যার ফলে আল্লাহ সামান্যতম সন্তুষ্টি অবশিষ্ট রয়েছে অর্থাৎ যার সামান্যতম ইমান আছে তার জন্য শুধু সুপারিশ হবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে যিনি সুপারিশ করবেন তার উপর আল্লাহ সন্তুষ্টি হতে হবে এক দ্বিতীয় তার জন্য আল্লাহর অনুমতি থাকতে হবে দুই শর্ত যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুপারিশ হবে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত যার যার জন্য সুপারিশ করবেন যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর সামান্যতম সামান্যতম সন্তুষ্টি অর্থাৎ ইমানের সামান্যতম অংশ বাকি আছে অথবা যা যার ইমান সামান্যতম ইমান আছে তার জন্য সুপারিশ হবে কিন্তু আরেকটি শর্ত আর দুইটি শর্ত হচ্ছে যিনি সুপারিশ করবেন তারপর আল্লাহ সন্তুষ্টি আরেকটি শর্ত তিন নম্বর শর্ত হচ্ছে তার আল্লাহর পক্ষ থেকে তার জন্য অনুমতি এজন্য কোরআনকারীমে আল্লাহ তালা বলছেন সুপারিশ করবেন এলহাম করবেন বাকি আছে যাহার নামে তাকে বের করা আমাকে অনুমতি দিন সে তো অপরাধ করেছে ভুল করেছে কিন্তু ইমান ছিল তার জন্য সুপারিশ সুপারিশ করা হবে বলে হাদিসে এসেছে কোন আমলে সুপারিশ করবে হাদিসে এসেছে যেমন সিআম সুপারিশ করবে হাদিসে कुरान करी सुपारिश करिशुल सुपारिश अर्थक देखिए साफारेक्न सहायता से पार होता हफारुपारिश कथा सुनवाई सुपारिश होने सुपारिश हो सुपारिश मंजाला दिए कि सूपारिश करती सुपारिश कर अनुमति व्यतीत सुपारिश अनुमति जुक्त सुपारिश अनुमति होना यह काफे सुपारिश नहीं आल्ला तला दिए माम मालफीन मिन श তা তাদের জন্য কোনো ওলা হামিম ওলা সফিনতা তাদের জন্য কোনো বন্ধু থাকবে না এবং কোনো সুপারিশ থাকবে না যার যার যেমন কোনো সুপারিশ থাকবে না যার সুপারিশের কথা শোনা হবে অর্থাৎ কাফের জন্য কোনো সুপারিশ হবে না ইমানদারের জন্য সুপারিশ হবে সেই সুপারিশের জন্য আবার অনুমতি লাগবে অনুমতি লাগবে বিনা অনুমতিকে সুপারিশ করবে না তাহলে বোঝা গেল যে কিছু সুপারিশ হবে সুপারিশগুলো কার কার হবে আমরা এখানে সেখানে কিছু একটা সেটার একটা কিছু চিত্র তুলে ধরছি এক নম্বর সফায় আমরা আগে আলোচনা করেছি প্রথম থেকে সুপারিশালাম করবেন যেন সবার জন্য আগের পরে সবাই এই মহা মহাবিপদ থেকে হাঁসের মাটির থেকে উদ্ধার হইতে পারে দ্বিতীয় সুপারিশ হচ্ছে গুনাকার ইমানদারদের জন্য যারা ইমান এনেছে অথচ গুণা করেছে তারই ছিল কিন্তু গুণা করার কারণে জাহার পড়ে গেছে জাহার নামের উপর দিয়া পার সময় সেখানে পড়ে গেছে তাদের গুনার কারণে অতিরিক্ত গুনার কারণে এদের জন্য এদের জন্য মহাদিনরা তারা এদের জন্য একটা সুপারিশ করবেন সোল্লাহ সাল্লা এই সুপারিশ করবেন এই সুপারিশ করবেন তাহলে বোঝা গেল যে এই সুপারিশটা আর সোল্লাহ ইসলামের বৈশিষ্ট্য এবং অন্যদেরও বৈশিষ্ট্য যার আলোচনা ইশা আমরা করবো দ্বিতীয় আরেকটি সুপারিশ আসছে যেটা হচ্ছে রসুল্লাহ আসলাম সুপারিশ করবেন এমন কাউমের জন্য যাদের ন্যায় এবং বদ সমান হয়ে গেছে খারাপ কাজ ভালো কাজ সমান হয়ে গেছে রসুল তাদেরকে সুপারিশ করবেন যে আল্লাহ এরা তো সমান হয়ে গেছে থেকে জান্নাতে যাওয়ার সুপারিশ রসুল্লাহ আসলাম করবেন তখন আল্লাহ তারা তাদের সুপারিশ রসুলের সুপারিশ গ্রহণ করবে এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি জাহান্নাম থেকে না দিয়ে তাদের জান্নাতে দিকে দিবেন অর্থাৎ তারা জাহার নাম প্রবেশ করে নাই তারা জানান্নামে প্রবেশ করে নাই কিন্তু জান্নাতে প্রবেশ করে নাই তাদের আমল সমান হয়ে যাওয়ার কারণে তারা অপেক্ষা করছে রসুল্লাহ সুপারিশ করে তাদেরকে জাননাতে যাওয়ার জান্না যাওয়ার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করাই দিবেন তিন নম্বর সুপারিশ হচ্ছে যে এমন রসুল্লাহ সাল্লাহ আসালাম এমন কিছু মানুষের জন্য সুপারিশ করবেন যারা জান্নাতে প্রবেশ করেছে কিন্তু তারা মর্যাদা দিক থেকে নিচে রয়ে গেছে তখন রসুল্লাহ সাল্লাহ আসালাম তাদের জন্য সুপারিশ করেন যাদেরকে তাদের মর্যাদা বর্জিত করা হয় কোরআন করিম আল্লাহ তালা এই জন্য বলেছেন এক আয়াতে যে আল্লাহ বলেছেন আমানু যারা ইমান এনেছে ইমান তাদের সন্তানরা ইমানের সাথে তাদের অনুসরণ করেছে আল্লাহ বলছেন যে আল্লাহ নাবিহীম জরুরিয়া তহ সন্তানদেরকে তাদের সাথে আমরা মিশিয়ে মিলিয়ে দেবো এর অর্থ হচ্ছে তারা যদি একসাথে থাকতে চায় আল্লাহ তালা তাদেরকে উচ্চ জান্নাতে দিয়ে দিবেন যারা উঁচু জান্নাত একসাথে থাকার সুবিধার্থে যারা অল্প নিচু জান্নাত পেয়েছে তাদেরকে উঁচু জান্নাত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সেই জায়গায় তাদেরকে উন্নীত করে দিবেন এটা প্রমাণ হলো যে রসল্লাহাম এই সুপার এসে তাদের কিছু অংশ উপরের উপরের পর্যাদা উপরের মর্যাদায় উপরের মর্যাদায় যেতে পারবে উচ্চ মর্যাদায় আসীন হতে পারবে রসুল্লা সাল্লা এর বাইরে কিছু মানুষের জন্য কিছু মানুষের জন্য সুপারিশ করবেন যারা বিনা হিসাবে জানাতে যাবে বিনা হিসাবে জাননাতে যাবে এর প্রমাণ হচ্ছে হাদিস ওকাশ এমনি মেহসান রাজা হাদিস এখানে তিনি বললেন যে আমার উন্মতের মধ্যে এমন সত্তর হাজার মানুষ হবে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তখন ওকা সহসানিম আল্লাহ কাুন আমাকে এরপর আরেকজন দাঁড়িয়ে বললো জিয়া রাসুল্লাহ আল্লাহ কাছে দোয়া করুন তিনি যেন আমাকেও সে তাদের অন্তর্ভুক্ত করেন রসোল্লা সাল্লাম বললেন সবা কাকা বিহাশা অকাশা তোমার আগে সেটা নিয়েছে তোমার জন্য সেটা দোয়া করা যাচ্ছে না তার জন্য দোয়া করেননি তাহলে চতুর্থ হলো তাহলে চতুর্থ হল এমন সুপারিশ যে সুপারিশের কারণে বিনা হিসাবে কিছু মানুষ জাননাতে প্রবেশ করবে পঞ্চম চেয়ে ও সুপারিশ যেখানে রসুল্লাহাম তার চাচার জন্য স্পেশাল একটা সুপারিশ করবেন চাচা আবু তালেবের জন্য যেটা দুনিয়ার কারোর জন্য তিনি করবেন না কারণ কোনো কাফের জন্য সুপারিশ হয় না কিন্তু শুধুমাত্র আবু তালেবের জন্য একটা সুপারিশ হবে সেটা জাহানাম থেকে সম্পূর্ণ মুক্তি নয় বরং কঠিন আজাব থেকে তার হালকা সবচেয়ে হালকা আজাব তার হবে रसुल्लामें गुभीर, जी हम नाहता से जहाान नाम गभीर गभीर प्रवेश करतो क्योंकि से जहां नाम अवस्था थकने तरह এমন একটি পায়ে এমন একটি জুতা পরিয়ে দেওয়া হবে যে জুতার কারণে তার মাথার মগজ পর্যন্ত বিগলিত হতে থাকবে মাত উতরাতে থাকবে এমন অবস্থা পড়বে তিনি বলছেন আকাফ আজাব সবচেয়ে আখাফুল আজ সবচেয়ে হালকা আজাব হবে তাদের আবু তালেবের কারণ হচ্ছে তিনি রসুল্লাহামকে আগলে রেখেছিলেন কাফের থেকে তাকে সবসময় কোনো রকমের আক্রমণ থেকে তিনি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং তিনি জীবৃদ্ধ বয়সে তার সাথে সেয়াবি আবি তো অবস্থান করেছেন রসুল্লাহ আসলাম এর হাত দিকে হওয়া সত্ত্বেও তাকে একটা সম্মান দেওয়া হবে সেটা হচ্ছে তার আজাব হবে সবচেয়ে হালকা আজাব ষষ্ঠ যে এটা যে বিশেষ বিশেষ সুপারিশ হবে সেটা হচ্ছে যে আহ সোল্লা সাল্লা জন্য সুপারিশ করবেন এই সুপারিশের কারণে যারা জান্নাতের উপযুক্ত হয়েছে জানাতে যাওয়ার জন্য একটা সুপারিশ করবেন দরজা খোলা হবে তিনি জান্ন বলেছেন যে আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন এই জন্য তিনি সুপারিশও করবেন জান্নাতে প্রবেশ করার জন্য তো এই হচ্ছে ছয় রকমের সুপারিশ আমরা আলোচনা করলাম এগুলো রসল্লা সাল্লাহামের জন্য খাস আর বাইরেও কিছু সুপারিশ আছে যেগুলো ইমান করবে সেই বিষয়টি আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করব অতঃক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আকাল আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামাইকুম রহমতুল্লাহ